الحمد لله نحمده ونستعينه ونستغفظه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سعور أنفسنا ومن سيئات عمادنا من يحجي الله فلا مضل له ومن يغذله فلا حالي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أوصله بالحق رشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زعر الفساد في الفرز والبحر بما كسبت أيه الناس ليزيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين وقال تعالى قل هذه سبيلي أدعوه إلى الله على بصيلة أنا من اشتبعني وسبحان الله وما أنا من المسلسين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمدرع إذا صلحت صلح الجسد كله وإذا فسد, فسد الجسد كله ألا وهي القلب ওখাল আর বতনী শীর হাত খুনিয়া في ও কমা কালা তালামুগ যে যেখানে আছেন বসেন মেহরবানি করতো শিফ রাখেন তোলা খেলা বন্ধ করে গুনা করা চাই অনেকে ছবি তোলে ছবি তোলা অত্যন্ত গুনাহের কামি সে পাখের মধ্যে আসে কে আমাদের দিন সবচেয়ে বেশি কঠিন সাজা হবে ওই লোকে যে দুনিয়াতে কোন প্রাণী ছবি তো সামান্য একটুখানি মনের খায়েস ছবি তোলার বিনিময়ে কে আমাদের দিন কত কঠিন আজাব এটার জন্যই তো তবলিকের মেহনত দুনিয়ায় শেষ নয় আখেরাত আছে আমাদের সামনে যারা মনে করে তারা যা করে যাদের সামনে আখেরাত তারা আখেরাতকে সামনে রেখে দুনিয়াতে জীবন যাপন করে এজন্য ভাই গুনার কাম কেউ না করে আর ধর কিছু মোবাইলের ভিতরে বয়ান রেকর্ড করে আমার দিলে রেকর্ড করার জন্য জাননা তার জাহান তো আমার জন্য আমার মোবাইলের জন্য কি বলেন মানুষের জন্য মোবাইলের জন্য কোন জান্নার জন্যেই কোনো জাহান্নামও নেই মাটির থেকে তৈরি মাটির সঙ্গে মিশে যাবে শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে মানুষের শুরু আছে শেষ নয় আল্লাহ শুরু অনেক শেষ অনেক হামেশা থেকে আল্লাহ আছেন আল্লাহ থাকবেন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করছেন আগে ছিল না এবং এই সৃষ্টির পর থেকে মানুষের শেষ নেই দুনিয়ার জিন্দগির পরে আখেরদের জ যে বেহেস্ত যাবে সে চির এখন এই দুনিয়ার জিন্দগিটা বলে যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন্দগি এটা খেটামাশার জন্য তৈরি করেন না সৃষ্টি করছি তোমরা আমার কাছে ফিরে আসবে না হাক আল্লাহ এরকম তিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন তার মতন এরকম তার বড়ত্ব তার গুরুত্ব তার হক হওয়া এরকম দাঁতের জন্য খেল সাজে না তিনি খেল তামাশার অনেক উলবে অনেক উল্বে মানুষ খেলতামাশা করবে অনার্থ সৃষ্টি করেন নাই আল্লাহ আমাদেরকে আল্লাহলা দুনিয়াতে পাঠাইছেন গুরুত্বপূর্ণ এক জিম্মদারি এবং দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই দুনিয়ার মধ্যে মানুষের স্থান হল এরকম এই জমির মধ্যে যেরকম মানুষের শরীরের ভিতরে দিল ঠিক থাকলে শরীর ঠিক থাকে দিল খারাপ হয়ে গেলে সমস্ত শরীর খারাপ হয়ে যাবে মানুষ এরকম জমিন আসমানের মধ্যে যদি মানুষ ঠিক থাকে তো জমিন আসমানের সব ঠিক থাকে মানুষ যখন বেঠিক হয়ে যায় হয়ে যায় তো জমিন আসমানের মধ্যে বিশৃঙ্খলা শৃষ্ঠ বাতাসের মধ্যে বিশৃঙ্খলা মাটির মধ্যে বিশৃঙ্খলা সব জিনিসের মধ্যে বিশৃঙ্খলা সব উলোটল হয়ে যায় মানুষ যখন উলোট টর যায় তো মানুষ হলো এই জমিন আসমানের হয়ে জমিন আসমান ঠিক সমস্ত নবী এই ঠিক করার জন্যই দুনিয়াতে আসে বস শুনতেছেন নি আপনারা ভাই এনারা খালি বারবার চিন্তা করতেছে আপনারা শোনেন না না শোনেন এই জন্য একবার এদিকে গোড়া একবার ওদিকে দুনিয়ার মধ্যে মানুষের স্থান হলো দিলের মতো শরীরের মধ্যে যেরকম বিলের স্থান দিলটা ঠিক থাকলে হার্টটা ঠিক থাকলে শরীরটা ঠিক থাকে আর হার্টটা নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে মানুষ যদি দুনিয়াতে ঠিক থাকে তো সারা জমিন আসমানে সব জিনিস ঠিক থাকে মানুষ যখন বিশৃঙ্খল হয়ে যায় বেঠিক হয়ে যায় জমি আসমানের সব জিনিস বলছে এই বিমা মানুষ বেঠিক হওয়ার কারণে জমিন আসমানে বিশৃঙ্খলা কথাই করে শুনে রাখো শরীরের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে এটা ঠিক করে সমস্ত শরীর ঠিক হয়ে যায় আর এটা নষ্ট হয়ে গেলে সমস্ত শরীর নষ্ট হয়ে যায় আর সেটা হলো দিন এই গোষ্ঠীর টুকরাটা হল দিল ঠিক করার জন্যই দুনিয়াতে আসে কারণ দিন ঠিক হয়ে গেলে মানুষ ঠিক হয়ে মানুষের ঠিক হয়ে গেলে জমি ঠিক হয়ে জোরে বাতাস ছুটলে তুফান যদি ছুটে কারো সাহায্য আছে যে তুফানতে দিবে কারো সাহায্য নেই যদি ভূমিকম্প সৃষ্টি হয় কারো সাহায্য আছে ভূমিকম্প থামাই দিবে দুনিয়ার জামানের জ্ঞান অনেক কিছু জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে অতি বৃষ্টি হলে সামাই দিতে পারবে বন্যা হয়ে গেলে সামাই দিতে পারবে দুর্ভিক্ষ দেখা দিলে আরো বেশ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে জমানায় আরবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে তুমি সকাল বিকাল খানা খাইতেছ মদিনার লোক আরবের লোক না খেয়ে মরবে সেভিক্ষের কারণে তো আজ তামরিম রাজি বললেন আমির মমিন কোন চিন্তা করবেন না এই দুর্ভিক্ষ দূর করার জন্য আমি খাদ্য রসদের খাদ্যরস বোঝাই করে উঁটের কাতার রওনা করব যেই কাতারের পয়লা উঁট মদিনাজে থাকবে আর ওই কাতারের শেষ উঁট মিশরে এত খাদ্য রসদ রওনা আমি দুর্ভিক্ষ দূর যাবে তো আলু জমানায় আর জেলা চানু যে উঠ বোঝাই খাদ্য রসদ পাঠাইছিলেন এক এক পরিবারকে এক একটা উট গোটা দিয়ে দিচ্ছে খাদ্য রসদ সরকারে বলে মধ্যে যা বোঝাই করা আছে এগুলি খাও তারপরে উঁচটারও জবাই করে আর উঁটের চামড়াটেরাও কাজে কাজে বেশ কিছুদিন এরকম চলছে কিন্তু বকরি জমাই করে দেখে যে এদের ভিতরে হাতবি আর সামার সু নাই খাইবো কি হাতবি আর সামার ছাড়া কিছু নাই সে আফসোস করে বলতেছে হায় মোহাম্মদ থাকলে আমরা এই দুর্ভিক্ষের মধ্যে পড়তাম না এই দুর্দশা আমাদের না তো সে ঘুমাইছে ঘুমের মধ্যে হুজুর আসলাম সাল্লাহ ইসলামকে স্বপ্ন দেখতাম সালাম অল আর ও বললো বিচক্ষণ মনে করছিলাম কি হলো তোমাকে তো অনেক বুদ্ধিমান বিচক্ষণ মানে করছিলাম তোমার কি হলো দিবা এলো ঘুমের থেকে উঠা আমার বোধ হয়ত এটার মধ্যে সৈন্যতের পাবন্দী রিকির আজকার এবার বন্দিগী এইগুলির মধ্যে বোধ হয় রকম অসুবিধা দেখা দিচ্ছে কোনো কিছু ছুটতেছে আচ্ছা তোমরা বলো আমার মধ্যে কোন পরিবর্তন দেখতেছো আগের থেকে সবাই বলে যে না আমির মমিন আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতেছে আপনি আগে যেরকম ইচ্ছা করছেন ওই রকম ইচ্ছাফ করছেন আপনার গড়ি বোনায় রাস্তা বোন দায় ফেলা দেখবে আর হুজুর বলছেন আমার পরে যদি কেউ নবী হইত তাইতে নবী এত উচ্চামের লোক তো লোকেরা বলে যে আমরা তো কোনতেছি না আপনার মধ্যে আগের মধ্যেই আসেন আপনি তখন তোমার বললেন রসুল্লাহ সদম এই যে এই কি অর্থ কে বলতে পারে আমার তোমাকে তো বড় কি একজন খাড়াই দেখা দিচ্ছে আপনি মেসরের গভর্নরের কাছে দেখছেন থানা পাঠাইবার জন্য যাতে দুর্ভিক্ষ দূর হয়ে যায় আরে এই দুর্ভিক্ষ তো আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর কাছে কেন কর না আল্লাহর কাছে কেন বলেন না আপনি ঠিক বলছো গেলেন ওখানে হাত দোয়া করতেছে আর হরতা আব্বাস অজ্জিল্লা চুকে সঙ্গে লড়ে গেলেন পুজুরের থাকা হরত আব্বাস সে হেল না তোমার নবির জমা নাই তোমার নবির সঙ্গে ময়দানে আইসি তোমার কাছে এখন তোমার নবী তো নাই তোমার নবির আমাদের দোয়া কবল কর এই দুর্ভিক্ষ দূর করে দাও তোমার আজ মেঘ আছে টুকরো দেখা গেছে আর তোমার তোমার সাহায্য আসে গেছে তোমার সাহায্য আসে গেছে উদ্যোগে দূর করে তো বৃষ্টি দিব দুর্ভিক্ষ দূরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ার খানাও যদি পাঠায় সারা দুনিয়া থেকে যদি প্রয়োজনীয় জিনিস পাঠায় তবুও দুর্ভিক্ষ না যতক্ষণ আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির ভোটা না যতক্ষণ না থেকে পানি ভরা ম্যাগ পাঠাইছি জমিনে বর্ষণ করছি তোমরা এই পানি জমা করে রাখার মতো ক্ষমতাও নাই আমি জমিনের ভিতরে এটাকে জমা করে আমি যদি জমা তো না করতাম এই পানির এই মাটির মধ্যে তোমাদের ক্ষমতা ছিল না যে এই মাটির মধ্যে পানি জমা করে রাখো আর কি যত ময়লা পানি মাটির ভিতরে আসে মাটিউবলের পানি খান টিউব খান এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি টিউবওয়েলের পানি করতে গেছে মাটি নিজ দিকে ওখানে ফিল্টার করতে তোমেরাম দুনিয়ার যে নিজাম আছে এটা যদি কোনোটা যদি বিশৃঙ্খল হইয়া যায় দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে এটাকে আবার শৃঙ্খলার মধ্যে আনবো এটা ঠিক করে দেবো ক্ষমতা নেই জমিন ভূমিকম্প শুরু হয়ে ক্ষমতা নাই যে বাতাস জোরে ছুটলে কারো ক্ষমতা নেই যে এই ধরে থামাইব পানি যদি সমুদ্র থেকে উঠা জমিনকে ভাসে বন্যা বানাইয়া দেয় ঘর ডুবে আল্লাহ এই পানি না নামাইছে ক্ষমতা নেই কোনো টাকা পয়সা ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা যে পানি যখন খোঁজা সরাইব তখনই করব যতক্ষণ নাশ হচ্ছে ততক্ষণ রিলিফ দেন মানুষের রিলিফলে সানুষ ঘুরিয়েছে ঘর তো বানিয়ে নিয়েছে এ খানা দাও তো মেরে মহাতেরাম দোষটা বুঝবো যখন মানুষ আর কি মানে যা বসে মারামারি হয়ে গেছে থামাইব কিসে কেউ মানে না থামাইব আল্লাহ আল্লাহ তালা তো মানুষ ঠিক হয়ে গেছে মানে ঠিক মানুষ ঠিক হয় জিন ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় কোনো চুরি করতাম এবার টাকা দিব চোরের যতই মারেন মারেন মারেন আমার শরীরটা শক্ত অন্তস্ত হোক চুরি ছাড়ুক না পাঁচ লাখ দশ লাখ দিন নষ্ট হয়ে যাবে একজনের খুব করতেছে একজন একজনের মার্কিন করতেছে একজন একজনের নষ্ট করতেছে উপায় সমস্ত যুগে আল্লাহ যারা এই মানুষকে ঠিক করার জন্য অর্থাৎ মানুষের দিলকে ঠিক করার জন্য নবী পায় পাঠাইছে এবং সর্বশেষ নবী আমাদের নবী এমন পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য সকলের দিল ঠিক করার জন্য চোখ একটা ট্যাড়া হয়েছে তার অসুবিধা নেই দেখা যায় এখানে কম সময় তবুও চলতে পারে চোখ অন্ধ হয়ে গেছে তবুও চলতে পারে অন্ধ মানুষ দেখেন না লাঠি লেগে হাটে দেখে প্রচন্ড এক অন্ধ সে তার লাঠি ঠুক ঠুক করতে করতে রাস্তা পার হয়ে এক এরকম ভিড়ের রাস্তা পার চোখ লাগে না চোখ কারণে পরের ইজত নষ্ট করতেছে পরের মাল নষ্ট করতেছে পরের রান নষ্ট করতেছে হজমার একটা অন হারিয়েছিলাম আজই মানে হাত হাতেমাই শুনছেন না আরবের বিখ্যাত হাতেমাই নাম শুনছেন উনি যখন ইসলাম কবুল করতে আসছে তো ইসলাম কবুল করার পরে হুজুরকম সাল আলী আসাল্লাম তাকে এই কথা বলছিলেন যে আদি আমার পরে যদি তুমি জীবিত থাক তবে দেখবা এরকম নিরাপত্তা কায়েছে দুনিয়াতে এরকম নিরাপত্তা দুনিয়াতে কায়ম হবে একজন মহিলা পারস্য দেশের হীরা শহর থেকে একা উটের পিঠে তার অলঙ্কারী তার মাল একজন মহিলা তার ইজ্জত তার জান তার মাল তার আবরু ইজ্জত এদের দিকে একজন লোক কুদৃষ্টিতে চোখ উঠে টাকা এবার মতো এরকম নিরাপত্তা কায়েম হবে একজন মহিলা হীরা শহর থেকে রওনা দিবে একা উঁটের পিঠে আর এই বাড়ি ঘরে করে চলে যাবে জেলাতে আনব পরবর্তী যুগে বলতেছেন আরে আল্লাহর রসুরের কথা এরা সত্যতা যদি দেখতে চা দেখো এই মহিলা এরা শহর থেকে আসে একা ইটের পিঠে আসে আর বাইতুল্লাহ সফ করে দিতে তার জান মান তার আব্রু ইজ্জত সব নিরাপদ নিরাপত্তা কে দিবাহ দিব নিরাপত্তা কখন দিব ঠিক হইবের সমস্যা ঠিক হইলে শরীর ঠিক হয় হাত ঠিক হয়ে যায় চোখ ঠিক হয়ে যায় কান ঠিক হয়ে যায় মুখ ঠিক হয়ে যায় মুখের একটা কথাই তো সারা দুনিয়াতে আগুন লাগে তারা কে যা সোজা জাননাতে যায় কেমন খিলছে ওই নেক লোকটাকে বলবে এই কথা যে তুমি অমুক দিন অমুক তারিখে অমুক সময় এমন একটা কথা বলছিল যে কথা মানুষের মধ্যে ঝগড়া ফাঁসার সৃষ্টি করছিল এই কারণে নেকি টাকা রক্তারক্তি আরেকজন গুনাগার লোক তাকে বলবেন তুমি অমুক সময় অমুক দিন এমন একটা কথা বলছি যে কথাতে মারামারি থামে দেয়া রক্তারক্তি থামে দেয়া আপসে মহবা হয়ে গেছিল হিসেবে মুখে রাখা কথাই তো ঘরের মধ্যে আগুন লাগাই দি সমাজে আগুন লাগাই দেশে আগুন লাগাই আগুন লাগাইছে যে আগুন কি ভাই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে ওই নাকি পানি নাকি মধ্যে লাগছে ওখানে পানি তিন আগুন নিবে দেবো নাকি পায়ার ব্রিগেড দেখা হয়ে যাবে আগুন তো এমন আগুন যেটা পানি কিনবেন তো এই সব কেন দিল খারাপ দিল নষ্ট হয়ে গেছে কেউ নিজের ঘরে যান মাল নিরাপদ নেই আবরু ইজত রা নিরাপদ দিল খারাপ এই দিল ঠিক করানোর জন্য দুনিয়াতে সমস্ত নবী প্রকম্প আসছেন আমাদের নবী এমন পর্যন্ত সমগ্র মানব জন্য আসছে যে দিলের উপরে মেহনত করছে সব নবী দিলের উপরে মেহনত জন্য মেহনত করে মানুষের শোক ঠিক জন্য মেহনত করে মানুষের কান ঠিক জন্য মেহনত করে নেয় পাও খারাপ পথে হলে পাও ঠিক করানোর জন্য মেহ করে নেই বলে দিলটা যদি ঠিক হয়ে যায় সর্বাঙ্গ ঠিক হয়ে যায় চোখও ঠিক হয়ে যাবে মুখও ঠিক হয়ে যাব কানও ঠিক হয়ে যাব আদো ঠিক হয়ে যাবো পাও ঠিক হয়ে যাবে ডেমাজ ঠিক হয়ে যাবে দিলটা ঠিক হয়ে যায় সেই দিল কেমন ঠিক হয় ভাই বলে যে এই দিল তো ঠিক হয় যখন এই দিলের সম্পর্ক আল্লাহ কার দুনিয়ার চিরাশ্রাব জিনিসের সঙ্গে হয় তো এই দিল খারাপ হয়ে যাবে মালের সঙ্গে দিলের সম্পর্ক মাল লইবার জন্য চুরি করে ডাকাতি করে ঘুষ খোর ঘুস খায় সুদ খোর সুদ খায় বলে মাল কেমনে বাড়াইব দিনের মধ্যে মালের মোহব্বত পয়দয়স দিনের ভিতরে দুনিয়ার মহব্বত পয়দয় দুনিয়াটা কেমন সুন্দর করব সুন্দর একখান বাড়ি বানাইবো সুন্দর কাপড় পিনব খানা বিনা খুব মজাদার খাইব মার পেটে জিল বানাইছে মায়ের পেটে থাকতে দিল বানাই দিছে কোথায় দিলের উপরে শক্ত কবার লাগাই দিছে সমগ্র মানব জাতির জন্য এক মেহনত নিয়ে আসেন সেটা হল তবলিগের মেহনত দিল্লিক হয় তবলিগের মেহনত রসুল্লাহ করে আবার কবিতা লেখে আর বড় বড় মেলায় নিজের চুরির কি ইচ্ছা কবিরা কবিতা শোনায় সময় সময় হাতে চারি দেয় আর বাহ বা একজনে কয়ে যে পাখি যে ডিমের উপরে বৈশাখ তাও দেয় আমি ওই রকম অবস্থায় পাখির নিচের থেকে ডিম চুরি করে আনতে পারি লুঙ্গি গুলে লুয়েছি ভাই বলে যে ছুরি রিয়া গর্ব করে ডাকাতি রিয়া গর্ব করে আরেকজনের ইজত মেরে এসে গর্ব করে কবিতা বাহ বা এইরকম এক জাতি বলে তোমার উঠ আমার উঠে আগে গেল এই জন্য মারামারি যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য একজনের উঠ তার গায়ে খুচরিয়া ছিল আরেকজনের বাগানে ভা গাছের লোক শরীরটাকে ঘষছে গাছ একটু লড়ছে গাছের মাথায় আসিল পাখির বাসা পাখির ডিম পাচ্ছিল উঠতো তীর খাইয়া মালিকের কাছে গেছে মালিক আমার উঠে তীর মারল খেয়ে এত বড় গোষ্ঠী গে তী যা আছে সবের আওয়াজ দিছে যুদ্ধ যুদ্ধ সাজে সাধন উঠেনে তিন মারছে আমার উঠেনে তিন মারছে আর যে তিন মারছে আওয়াজ দিছে মানে যুদ্ধ একশো বছর যুদ্ধ চলছে বংশের পর বংশ নিপাত গেছে যুদ্ধ থামা থামিয়ে নেই কিরে একটা পাখির ডিপ যুদ্ধের সূত্র হইলো যুদ্ধের উৎপত্তি হইলো একটা পাখির দিক এরকম অরাজকতা এদেরকে ঠিক করানোর জন্য হজরত মোহাম্মদ নবী মানে পাঠাইছে তিনি কি করছেন এগুলো মাথা ঠিক করে নেই এটা শোক ঠিক করে নেই এজে হাত ঠিক করে নেই পাউঠিক করে নেই এখানে যুদ্ধ বন্ধ করতে নতুন করে পাহাড়ের বলছে ইয়া যুহান্নরা হে মানব জাতি কারণ কেমন পর্যন্ত মানুষের জন্য হয়ে আসছে না কামিয়াব হয়ে যাইবা সফল কাম হয়ে যাবে ইরাহ এই ছোট্ট কর্মার ভিতরে দিলের এরকম এক আছে আমেরিকার কোনো ডাক্তারের কাছে নাই অস্ট্রেলিয়ার কোন ডাক্তারের কাছে নাই এই ছোট্ট কালমালা ইরাহা ইহার মধ্যে এমন ঔষধ এই দিবের জন্য আছে যদি এই ঔষধ দিলের ভিতরে ঢুকে পড়ে দিলের মধ্যে লাগিয়ে দেওয়া যায় তো সারা দুনিয়া শান্ত হয়ে যাবে যাদের কোন ইজ্জত নাই তারা ইজ্জত পেয়ে যাবে যাদের দুঃখ প্রেশানি দূর হয়ে যাবে সুখ শান্তিতে ভরে যাবে ঘরের দরজা খুলে ঘুম যাও কোনো চিন্তা নেই যে জাতির মধ্যে কারো জন্য সমবেদনা মনের মধ্যে সৃষ্টি হয় না সহমর মিদার দিলের মধ্যে সৃষ্টি হয় না মরে মরুক মরে মরুক আর মর আর মর আরো আরে লোকটা মুসিবতে পেরেছানিটা আছে তার জন্য একটু সহানুভূতি দেখাইব এই সহানুভূতি কেমন দেখা রসুল এই কলমার মধ্যে দিনের সবচেয়ে বড় দাবাই সবচেয়ে বড় ঔষধ এই কলমা এই কলমা এই কলমা যদি এই কলমা দিনের মধ্যে ঢুকে পড়ে মানুষ মানুষের জন্য সহানুভূতিশীল হবে মহবিল ভিতরে কলমা ঢুকেছে এক কথাই যথেষ্ট হয়েছে পরে তোমরা যখন সফর কর্মান জিনিসপত্র লয়া সহ্য চলতে ক্লান্ত হেয়া তোমরা কোনো জায়গায় বিশ্রামের জন্য গাছের সায়াতে আরাম কর যখন তুমি জানওয়ারের পিঠ থেকে নেই আরাম করো তখন তুমি তোমার জানওয়ারটাকেও আরাম দিও তার পিঠের মোজাটা নামাইয়া রেখো সেও একটু আরাম করো আর কথা কইলে কেউ করব না এটার আগে তো ওই জিলের দামাই দিতে হবে দিলের ঔষধ দিতে হবে দিলটারে ঠিক করতে হবে দিলের রোগ ভালো করতে হবে দিলের রোগ যদি ভালো হয়ে যায় তো এক কথাই যথেষ্ট মানে জানবার জবাই করতে হলে শরীরটারে ভালো করে তেজ করে ধার করে নেই যে জানবার তোমার জন্য কোথায় হালাল করছে তাকে জবাই করবা তুমি ঠিক আছে তার কষ্ট হইবে কি হইব না একটা জানোয়ারের কষ্ট শোনাই দিছে একজন মহিলা গুনাগার মহিলা সে একটা কুকুর পানি পান করেছে আল্লাহ তাকে সহাবনা শুনাই দিছে যে সমস্ত মখলুক সমস্ত সৃষ্টি আল্লাহ তালার পরিবার আল্লাহর পরিবারের প্রতি তুমি সহানুভূতিশীল আল্লাহ এক পানি পান করাইছে আল্লাহর এক মকলুক মানুষে পান করাইলে না কি হয়েছিল মানুষ তো সৃষ্টির সেরা কুকুর পানি পান আল্লাহ তার প্রতিদা খুব বিড়ালে বাইজা রাখছে খাবারও দেয় না সাইরাও দেয় নেই সাইরা দিলে সে নিজের খাবার টোকায় খাইত বাইন্দা যখন তারে খাবার দাও নিজে খুব নকল নামাজ পড়ে খুব এবাদত করে জিকির করে কিন্তু খাবারও দেয় নেই তারা ছেড়েও দেয় নেই না খেয়া খায়া ওই বিড়াল মারা গেছে আল্লাহ তার জন্য জাহান্নামের ফসলা করেছে অসন্তুষ্ট হয়ে আল্লাহ অসন্তুষ্ট হয়ে একটা জানুয়ারের জন্য সহানুভূতি শুনছে যে আমির মমিন মাছ খেতে ইচ্ছা প্রকাশ করছে আমির ওর জন্য মাছ চাষ করতে পেরেছি উঠের পেটে চড়া মাছ তো আশেপাশে পাওয়া যায় না সমুদ্রের কিনারে পাওয়া যায় তো উঠে খুব তেজ দৌড়াইছে খুব জুতো ফিরে আসছে আইসা আবার উঠারে গোসল করাইছে গামায় গেছে না উঠ গোলামেও বুঝছে যে আমিরুল মমিন যদি এই খবর জানে যে তার জন্য একটা উঠ কে ঘামছি আমি মাছ নিয়ে হাজির করে এত হাতারি মান করতে গা আনলাম এত জুতো করতে গা মাছ আনলাম আমি এর আমি একটু দেখবো তো সে তো আগে পানি দিয়া ধোয়া টোয়া সব কাম বুঝে বেড়াইছে সেও মনে করছে আর আমার উঠে কি বুঝবো আমি তো চলেন দেখতে গেছিস কানের কিনার দিয়ে যে ঘাম এইটা খেয়াল করতে পারে তোমার কানের কিনার দিয়ে ওই ঘাম দেখছে ঘাম দেখে সে কানে কিনে নিয়ে ঘামটা দিতে ভু মাছ খা হয়েছে অমর এই মাছ কখনো খাবে না আর দুনিয়াতে খুঁজে পাইবেন এরকম একটা মানুষ কোথাও পাওয়া যাবে অনেক আবেগ জাহেদ পাওয়া যাবে অনেক রাত্রে উঠে বদলা পাওয়া যাবে মেরে মহাত জানুয়ারের প্রতিও এই মানুষ সহানুভূতিশীল মানুষ হলে কোনো কথাই নেই হুম জেলা বলছেন যে তোমরা যে বিভিন্ন দেশে যুদ্ধ করো আর যুদ্ধ করে সেই দেশের সমস্ত একজন মুসলমানের দাম অমরের কাছে বেশি একজন মুসলমানের দাম অমরের কাছে এর বেশি সারা দুনিয়া সমস্ত সম্পদ মদিনাতে কাছে আনো এদের একজন মুসলমানের নিরাপত্তা একটা মুসলমানের এই জাতিকে যে যারা চুরি চামারি করতো ডাকাতি করতো যারা পরের ইজত নষ্ট করতো যারা পরকে মাইরে খাইত একটা লোক ঘর থেকে বাইর হইয়া আবার সে নিরাপদে ঘরে ফিরে যাবে নিশ্চয় চাল মালিশ করে লাভ নেই হাতে পায়ে চাল মালিশ করো মাথার মধ্যে চাল মালিশ করো সর্বাঙ্গে তার ওষুধ লাগাও না এক তিলের ভিতরে ঔষধ লাগাই দাও সে হাত ঠিক হয়ে যাবে এর পাঁ ঠিক হয়ে যাবো এর চোখ ঠিক হয়ে যাবো চোখ ঠিক হয়ে যদি ভিতরে ঢুকে পড়ে মুখ ঠিক হয়ে কান ঠিক হয়ে এর তেমাগ ঠিক হয়ে যাবে দিমাক ঠিক হয়ে যাবে কুচিন্তা করবো না দুনিয়াতে ফিজনা ফের চিন্তা এই দামাকবো না এই দিমাক শান্তি প্রতিষ্ঠিত হয়। এই দিমাকে সেটার জন্য লাগে এই চোখকে এমন জায়গায় ব্যবহার করবে যেখানে ব্যবহার করলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয় কানকে এমন জায়গায় ব্যবহার করবে যেখানে ব্যবহার করলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয় ব্যবহার করবে যেখানে ব্যবহার করলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত মেরে মহতারণ দোষটা বুজুর্গ ওই কলমাই জিলের ভিতরে ঢুকেছিল সেই সমস্যা আরবদের যে কলমার বদলেতে একজন হিংস্র লোক সে শান্ত হয়েছিল এই হাজার হাজার ইসলামের পূর্বে শানব আরবি ভাষায় বাহাদুর কে বলে কোরসের বাহাদুর মধ্যে এক বাহাদুর যে কলমালে ভাই ভাই থেকে জুদা হয়ে যেতেছে স্বামী স্ত্রী থেকে জুদা হয়ে যেতে বাপ ছেলের থেকে জুদা হয়ে যেতেছে মোহাম্মদ ইসলামের কলমার দাবাদকে বন্ধ করতে তো বন্ধ করার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে কোনটাই কাজ হয়নি মার পিতা জানো ইসলামের পূর্বে দুর্বল কেউ এই কলমা পড়ছে খুঁজে খুঁজে বাইক করত আরে বেদম পিটাইত এই কলমা কেন পড়ছে তো সব চেষ্টাই তো আমরা করলাম কোনটা হলো না এখন একটাই বাকি আছে ওরা তো বাহ্যিকভাবে ঝগড়াই দেখতেছিল কিন্তু আসলে তো দিল ঠিক হয়ে যে মধ্যে ওষুধ পড়ছে যার দিলে ওষুধ পড়ছে সে ঠিক হয়ে গেছে যার দিলে ওষুধ পড়ে নাই সে দেশে নাকওয়ালা গেছে কারণ সবাই হাসতেছে তারা লোয়া কই তা হলো কিরকম নাক তাদের যে সবের নাক কাটা হাসে না এই কিছু শেষ হয়ে যেতে পারে কে কতল করবে কার সাহস আছে কার বুকের পাটা আছে বলে একশো দেওয়া হবে একশো পুরস্কার যে মোহাম্মদ করে আসবে এই মজলিশের মধ্যে কারো সাহস হয় নাই আমি কত করে আসব আচ্ছা যাও তোমার নঙ্গা চলবার দিচ্ছে যে মোহাম্মদকে করে কথা একজন লোকে দেখা এ কয় অমর কি ব্যাপার দেখতেছি আবার খোলা কোন দিকে তারপরে এই লোকটাকে শেষ করো তোমার বোন বগ্ন তারাও তো এই লোকের কলমা পড়া ভালোছে বাচ্চা নেই নাকি আগে অধের লোকে বুঝা পড়া করে গেছে বোনের বাড়িতে বোন জামাই মারছে বোনেরা মারছে কিন্তু সবকিছু মারা ধরার পরে দিলের মধ্যে অনুশোচনা পয়দা হয়েছে দিলের মধ্যে এই কথা আসছে যে কলমা পুড়ে মুসলমান হয়ে যাব আমি পরে এত মায়ের খেয়েও যে বন বোন জামাই এই কলমা ছাড়তে তৈরি না বনে করছে মায়েরা ফেলতে পারো কিন্তু এই কলমা ছাড়বো না একজন মহিলা সে এমন কথা বলতেছে নিশ্চয়ই কলমা বিশাল কিছু দিলের মধ্যে এমন কাজ ঠিক আছে আমার কাছে রয়ে চলছে হজুর সাল্লা যে ঘরে ছিলেন ঘরের সামনে হজর বিলাল পাহাড়া নিতেছে হজরত বিলাল দূর থেকে দেখছে অমর আসতেছে ভিতরে খবর দিছে আর যদি সে খারাপ উদ্দেশ্যে এসে থাকে তো তার তলোয়ার দিয়া তার কল্লা উড়াইয়া দেওয়া আমাদের জন্য কোন ব্যাপার না দরজায় হাজির হয়েছে আর কতদিন এরকম করবি বলতেছেন আপনি যে কলমা মানুষকে বলেন সে কলমা আমাকেও বলেন ওইখানে কলমা পড়ে মুসলমান হয়ে মেরে মহদারমো এই কলমা দিলের বড় ঔষধ দেওয়ার লাগে নাই তিন চিল্লা দিয়েও তো কলমা ঢুকতেছে না ভিতরে আর আবার ইজতেমাল করে করে আল্লাহ নেওয়ানোর জন্য ঢাকা দিকে দিলের ঔষধ কি সব কিছু আল্লাহ করে দুনিয়াতে কেউ কিছু করে এই সমস্ত দেবতা এগুলির পূজা করতেছ তোমরা এই সমস্ত দেবতা কিছুই করে না তুমি বানাইছ পাথর কেটে কেটে কান বানাইছ চোখ বানাইছ মুখ বানাইছ হাত বানাইছ পাও বানাইছ আরে এই সমস্ত দেবতার পূজা করতেছ এগুলির চোখ আছে এই চোখে কি দেবতা দেখে সেগুলি কি শুনে পাওয়া আসে এই সমস্ত দেবতা কি তোমার উপকার করবে কেন তুমি এই সমস্ত জিনিসের পূজা করতেছো লাউ নাই ঢুকে এলাই বাদ দিয়া এক আল্লাহ সব কিছু করবে বড় আশ্চর্যের কথা আশ্চর্য লাগতেছে এক আল্লাহ তো করতেছে আল্লাহ বলেন বলো কে আসমান এসে উঁচা করে বানাইছে তোমার দেবতা বানাইছে আল্লাহ বানাইছে মায়ের গর্বের মধ্যে অন্ধকারে ছোট্ট জায়গার মধ্যে চোখ কান্নাক শরীরের সমস্ত রঘ রেশা সহকারে ধাপে ধাপে অন্ধকারের মধ্যে এক অন্ধকার না বলে এই পেটের অন্ধকার বাচ্চাদানির অন্ধকার যে পর্দার ভিতরে বাচ্চা থাকে সেদের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে তোমাকে তিনি সৃষ্টি সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে আনছেন তোমার মায়েরও ক্ষমতা ছিল না বাপেরও ক্ষমতা ছিল না তিনি আনছেন দুনিয়াতে তোমাকে তোমার এরপরে দুনিয়াতে আসার রাস্তাকে সহজ করছে দুনিয়াতে আইছ তুমি দুনিয়ার সব জরুরত তোমার কে পুরা করে আল্লাহ পুরা করে আসমান থেকে পানি বর্ষণ করছে আসমান থেকে তাল ফালাইলে কি অবস্থা পাকা ইঁটা দিয়া আর পাত্র দিয়ে ঘরবাড়ি বেলায় এই সমস্ত পাকা ইঁটা আর পাত্র যদি আসমান থেকে খোঁদা ফালাইতো তোমার কাপড় ছপড় মাটির ভিতর থেকে বের করছি তোমার খাওয়া দাওয়া সব মাটির ভিতর থেকে বের করছি উপর থেকে মেঘের বৃষ্টি পানি দিছি বাস পানি সহনীয় তাও মাথার উপর দিয়ে আনছি যদি নিচে দিয়ে আনতাম তো তোমার ঘর বাড়ি সব ভেসে যেত যেসব বৃষ্টি কে দিছে আল্লাহ মেঘ কোথা থেকে উঠেছে আর কিভাবে ম্যাঘকে মাথার উপর দিয়ে ভাসাই রয়েছে सब करने वाला एक अल्लाह पालने वाले समग्र जगते मानस एक, एक जगत जीव जानवान एक जगत पानी एक जगत आसमान एक जगत सब पालन करता एक अल्लाह দ্বিতীয় কেউ নাই আর খালি লম্বা হইতেছে তো ঘরের চৌখাট লম্বা আলুংসা করান লাগবে আরো করান লাগবে মানে না না যতই খাও যে পর্যন্ত খোদা তোমার জন্য বারন বারণ বাড়া রাখছে এরপরে আর এক ইঞ্চিও বাড়ব না এক সুতাও বাড়ব না খাটো পয়দা করছে লম্বা সবকিছু মানে খায়া তুমি লম্বা হইতেছ না খায় স্বাস্থ্য ঠিক রাখে আর আল্লাহ তারা তার নবীকে তিন তিন দিন উপবাস কাটাইছে খানা নাই আর একজন নবীর শরীরে ৪০ জন পুরুষের শক্তি না তৈরি করছে খানা নাই মারা গিয়ে লান খানা পিনার অভাবে ক্ষুদার্থ থাকতে থাকতে অসহ্যই খানার কাম হয়ে যায় খানায় যে শক্তি সব হান মধ্যে ওই শক্তি তার চেয়ে বেশি শক্তি লাইলা হাই মধ্যে যে শক্তি তার চেয়ে বেশি শক্তি फिर खाना तो सुबहन आई बड़ा सुबह के आसमान पर उठाई छा दिए तरह मुरज बोले मुर्गी डाके आवाज आसमान वाला सुन নিয়ে উল্টে কে পায় পায়দা করছে এক ফেরস্তা দিছে সিংহ একখান দিচ্ছে তাকে মানে অপেক্ষা কর আমার হুকুমের অপেক্ষা করো যেদিন আমি হুকুম দিব তুমি এই সিংহায় ফুক দিবে ওই ফুকের মধ্যে আমি এমন শক্তি সৃষ্টি করব যে সমস্ত জমি আসমান হয়ে যাবে চন্দ্র সূর্য তাদের কক্ষচ্যুত হয়ে যাবে এবং সমস্ত পাহাড় গুলার ধোনার চুলার মতো উঠতে থাকবে ওই ফুয়ের মধ্যে এত শক্তি খোঁজা সৃষ্টি করবে কিন্তু এটা কখন হবে যখন আল্লাহ তালার হুকুম হবে আল্লাহর হুকুমের কি শেষ করে দিই এক ফুমের দিই মেরাম আল্লাহর হুকুম ছাড়া যদি শত শত ফুকো মারে একটা মশাও মরম একটা মাসিও মরব কিন্তু যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন এক মানুষ মরা ফরিং এর মতো জমিনের উপর থাকবে আর জমিন আসমান তোলপাড় হয়ে যাবে আর সমস্ত পাহাড় গোড়া গোড়া তুলার মতো উঠেছে এই ফেরেস্তারে ফালে কে এই ফেরেস্তারে লাল উৎপাদন করতেছে আল্লাহ হুজুর আকাম সালি আসালামে সাফা পাহাড়ের উপরে রসুরে পাক সালামিব্রাহ আলিমের কাছে নিজের অভাব কথা আজ তিন দিন হলো ঘরে খাবার নাই সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ হুজুর এই কি একজন সর্বপ্রথম নামছে আর এর আগে কখনোই এই জমিনের বুকে নামে মেয়ে মহামার বুজুর্গ ALLAH। ALLAH। ALLAH दिले भान पसार पागद होना मानुष हाथिया মানুষ রাষ্ট্রের পাগল হবে না মানুষ চাকরির পাগল হবে না ব্যবসার পাগল হবে না পেশাব করতে বসছে একটা ইন্দুর ঘরের ভিতর তার গর্তের ভিতর থেকে একটা করে স্বর্ণের আশ্বাপী আইনার সামনে রাখতেছে সতেরোটা আশ্রাপী আইনে রাখতেছে এরপরে ছয়লাটা দেখাই আর নাই আল্লাহ তোমাকে গায়ের থেকে রুজি দিচ্ছেন এটা তোমার জন্য হারান তুমি খাও রুজি দিতে কি লাগে কামাই লাগে নাকি লাগে ব্যবসা লাগে কিছুই লাগে না সব মখ লুককে দিতেছে কয়জন মানুষ এক একমকুক তার মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি তারপরে মহিলার সংখ্যা তারপরে পুরুষের সংখ্যা আর পুরুষের মধ্যে কর্মক্ষম পুরুষ কজন আছে এই চিন্তায় মরতেছে হায় আমি ব্যবসা না করলে সংসার কেমনে চল আমি চাকরি না করলে কেমনে সংসার আমার খেত খামারে চাষবাস না করলে সংসার তুমি পর্দার ভিতরে থাকো তোমার রুজি তোমার পর্দার ভিতরে পৌঁছার দিল নষ্ট হয়ে গেছে ওষুধ পড়ে নাই না আমারও কামায় পর্দা সিরা বাইরে যদি মহাতেরামদার ভিতরে থাকতো তো খোদায় বা ওই পর্দার ভিতরে তার রুজি তার কাছে পৌঁছে শিশুদেরকে রুজি দিতেছে পোকামাকড়কে রুজি দেয় জমিনের উপরে যা আছে জমিনের নিচে যা আছে সকলকে রুজি দিতেছে বলছি না আল্লাহকে আমার একটু দেখাই জন্য পরে সামনের পাথরটার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাঠি দিয়ে বাড়ি দিয়েছে পাথরটা দুই টুকরা হয়ে গেছে ওইটার ভিতর থেকে একটা পোকা বাইরেছে যেটার মুখের মধ্যে তাজা ঘাস সব দূর করার মালিক আল্লাহ ইজ্জত দেবার মালিক আল্লাহ ইজ্জত তুমি পোশাকের মধ্যে তালাশ করো না ইজ্জত তুমি কোন পদ পজিশনের মধ্যে তালাশ না ওইখানে কোনো ইজ্জত রাখে নাই বোকা লোকেরা ওইখানে ইজত করতেছে মাথা থেকে পাব তোমার শরীর সুস্থ হয়ে যাবে তোমার শরীর থেকে ওই জিনিসই বের হবে তোমার হাত ওই কাজে ব্যবহার হবে তোমার চোখ থেকে এমন জিনিস বের হবে যা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে দুনিয়া শৃঙ্খলা কে নষ্ট চোখ ঠিক চোখ ঠিক হবে মানে দিন করা চোখ ঠিক হয়ে যাবে আপনার কামাই ঠিক হয়ে যায় মাল বন্টন করতে বইছে ডাকাতের সরকার দেখে বলে যে একটা মরা খেজুর গাছের উপরে একটা পাখি এসে বসে আর ওইটার মধ্যে একটা খেজুর ভালায়। আর পাশে একটা খেজুর বলা গাছের খোলের মধ্যে মরা গাছের খলের মধ্যে এক সাপ হাঁ করে বয়ে আর ওই পাখি ওই খেজুর গাছ থেকে খেজুর না ওই সাপের মুখের মধ্যে ফলাছে আল্লাহ গাছের খোলের ভিতরে এইভাবে আর টাকাটি আমাদের রুজি আল্লাহ দিব যে আল্লাহ করে আল্লাহ হুকুমকে মেনে চল আমার এটা আজ আমার হুকুম কে মানো আমার হুকুম যখন তুমি মানবে হুকুম মানতে পারবা না করলে কি আল্লাহাল হুকুম মানে না আবার ইমান ইমান দিয়ে আছে ইমানের কারি যে এই মান যে পরিমানে আছে ওই পরিমানে খোদার হুকুমকে মারবাজ নামাজ ঠিক হয়ে যাবে তোমার এমাদত ঠিক হয়ে যাবে তোমার ঘরানোর জিন্দগি ঠিক হয়ে যাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার মানুষের সঙ্গে চাল চলার সব ঠিক হয়ে যাবে চোখ ঠিক হয়ে যাবে চোখ ঠিক হয়ে যাবে চোখ তেমন করতে হয় গাড়ি দেখেন না অন্ধকার রাত্রিতে যখন চলে তো হেডলাইট আর উল্টার দিক থেকে যখন গাড়ি আসে তখন কি করে ওটা নিচে নামায়নি নিচে আর যদি বলেন চোখ দিছে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে বলে যে যখন এরকম অবস্থা দেখবা তো চোখ নিচা করবাডেন্ট হয়ে যাবে চোখ নিচা করতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি মানুষের আগ্রহ ইজ্জত নষ্ট এক ফরের বউ বাচ্চা লোয়া ওই শোকের দাবাই তো কিছু করে না উপরে উঠে তিনজনা থাকে চোখ নিচা করে নিচা চোখ স্বাভাবিক রাখলেও তো উপরে না তারপরে আরো উপরে তো কি হবে এক্সিডেন্ট না হইলে তোমার ইজ্জত নষ্ট হবে না করবো যেমন করে দিস মেয়ে ভালোবাসি মা বাপে দিদি যায় না এটা তাবিজ দেন মা বাপে বস করানোর জন্য জুতা ঠিক করে সেখানে যখন এরকম একে অপরের ইজ্জত নষ্ট করবে আর সাথে গোলাম হয়ে চলবে আর বেসরম হয়ে গেছে নির্লজ্জ হয়ে গেছে আমি খোদা তার সৃষ্টিকর্তা আমি সে রুইছি আমার সামনে নাচে গুদে কি ভাই আপনার গোলাম আপনার ঘরের চাকর আপনার সামনে যদি নাচানা করে আর কুদাকুদি করে আমি কি করবেন বেসরণ নির্লজ্জ কোথাকার আপনার সামনে গান গান আপনি তাহলে করবেন যে নির্লজ্জ বেসরম এক চাকরি এনে এরম চাকরের দরকার নেই আমা সৃষ্টি করেছে আমাকে আপনাকে আমি সব অসভ্য কাজ অশালীন কাজ এগুলি সব করতে আছি আর খোদাই ভাগ দেখতে আছে আর খোদা যে এখনো জমিনে ধসাই দেয় এ খোদার মেহরবানি আর রহম মানে আমার গোসা আমার রহমান অক্ষরুর রহমান যে প্রাধান্য লক্ত সেজন্য আমি তোমাদের তোমাদের রক্ষা হইছি আমার সাহাবা কো মে মুসিবাত ইন যা বদা ইনি ময়া কো আইন কিতি তো তো মুসিব সব তোমাদের হাতের কামাই আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়েছি তারপরে দুই একটা দড়ি তো মেরে মহترم দোস্ত হুজুরগণ আমাদের মধ্যে খুশুখুজ হয়েছে আল্লাহ সৃষ্টি আল্লাহর সামনে এরকম গনার জিনিস আল্লাহ এসছে বড় অনেক বড় অনেক বড় আল্লাহ কত বড় আল্লাহর এলে বেস আল্লাহ আল্লাহ কত বড় আল্লাহ একবার কেয়া তুমি হাত বাঁধতেছো আর তুমি সারা দুনিয়া ঘুরে বেড়েছে ঘরে সারা দুনিয়া নামাজের খা হয়েছ নামাজই তো ঠিক হয়নি যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে ওষুধ না পড়ছে মাল্লাই করে খালি নামাজ হবে খালি নামাজ খালি নামাজ মানে মানায় ইউসুফ সাহায্য আমিও বলি খালি নামাজ দিয়া কিচ্ছু হয় না যেমন খালি বন্দুক দিয়ে কিচ্ছু হয় না তুমি বন্ধুকে যেরকম গুলি ভরে তুমি নামাজের মধ্যে গুলি ভরো তো ওই নামাজ দিয়া দেখো জমিন আসমানে কি ঘটতে পারে কি না পারে এই নামাজ যখন বান্দা বলে হাতবান্ধার জন্য নামাজের নিয়ত বান্দার জন্য আল্লাহ আকবর বলে তার মুখ থেকে এই পরিমাণ নূর সারা দুনিয়াতে ছড়ায় পড়ে যে সূর্য যেরকম সারা দুনিয়াকে আলোকিত করে এই কথা ঠিকই এখানে আমাদের ভিতরে কিছু ভুলতেই কলমা মালা বড় যখন আল্লাহ আকবর করে খারা তুমি খেলা হোক যে আল্লাহ করতে পারে আর কেউ করতে পারবো দাঁড়া আল্লাহ আল্লাহর সঙ্গে নামাজই কানা কেন করতেছে কানে কানে কথা কয় আস্তে আস্তে না আহামদুলিল্লা রবি আলী আসতে পড়ে একলা নামাজ পড়লে আসতে পারে যেটা কয়েন আর দিলের ভিতরে গোপন করে রাখে এইটারেও খোঁধা শুনে আর জানে তোমার দুশ্মন থেকে তোমাকে হেফাজত করতেছেন আল্লাহ দুশ্মনের দিলের খবরকে আল্লাহ তারা জানে তারা রুখে দিচ্ছে তারা আটকাই না। আল্লাহ তোমাকে হেফাজত করতেছে নাকের ছিদ্র খোলা কানের ছিদ্র খোলা আবার ঘুমে রেছি কেউ যদি এনে দবাই করে দিতে দবাই করে দিতে পারে খবরও থাকবো না কিন্তু খোদায় পাক আমার হেফাজতে নিয়োজিত আসে বান্ধা তুমি ঘুমাও আমি তোমার হেফাজতে আছ হেফাজত আল্লাহ আল্লাহ চাহিদা আল্লাহ আর কেউ নাই আমি হাজার চেষ্টা করি আমার আশাকে আমি পূরণ করতে পারবো না যতগ্রাম পর্যন্ত আল্লাহ পাখির ইচ্ছা না হবে মোমা চাষারা যতক্ষণ আল্লাহ না ততক্ষণ করতে পারবো না যদি আল্লাহ না চাই এর সঙ্গে আমি নামাজে খেলা আল্লাহ করবো আমার মুসিবত আল্লাহ দূর করব আমার বের আল্লাহ দূর করবে আমার অসুস্থতা করে করবেন সে সর্বাবস্থার মধ্যে লাভের মধ্যে আছে কোন অবস্থায় লোকসানের মধ্যে নাই হুজুর বলেন হাজে মোহামেন মোহমেন জন্য বড় আশ্চর্য যদি তার সুবিধা হয়ে যায় সে শকর করে করা তার আর জন্য ভালো হয় আর যদি ক্ষতিগ্রস্ত হয় তো সে সবর করে আর এই সবর করা তার জন্য উত্তম হয় উত্তম তো ক্ষতিগ্রস্ত হইলেও সে ভালোর মধ্যে আছে লাভের মধ্যে আছে আর বলে যে হ্যাঁ সে লাভবান হয় তাই তো লাভে লাভে লাভের লাভ এজন্য একজন মৌমেন অসুস্থ হয়ে পড়লে সে কোনো লোকসানের মধ্যে নাই সে তো বিরাট লাভের মধ্যে চলতে আছে ওই যার দিনের মধ্যে এই ওষুধ ঢুকে নেই সে কয়ে যে হরে মিয়া আপনি তো অসুখে অসুখে মরে গেলেন গাছ কত ডাক্তার দেখাইলাম কত কবির দেখাইলাম কত হুজুরে নিয়ে ঝাড় ভুগ করাইলাম জীবনটা ব্যর্থ হইল আরে জীবন ব্যর্থ হয় নাই জীবন বড় যদি ওই ঔষধ জেলের ভিতরে ঢুকে থাকে মোহাম্মদুর রসুল্লাহ এটা যদি জেলের ভিতরে ঢুকে থাকে তুমি কোন লোকসানের মধ্যে নাই কোন ব্যর্থতার মধ্যে কত হাজার টন যে পুরস্কার তোমার জন্য চল করে আমাদের দিনে অসুস্থ লোকদেরকে খোদায় পাক তাদের অসুস্থতা বদলায় যে পুরস্কার দিবে সে পুরস্কার অসুস্থ হ্যাঁ শয্যাশায় হয়ে গেছে আল্লাহ ফেরেসাকে বলতেছেন আমার বান্দা আমার দিয়ে হইছে আমি তার অসুখ দিয়া আমার বন্দি বানিয়েছি বন্দি সে আমি হাজির বিছানায় নামাজ পড়তো তো তার জমাতে হাজির হইতে পারতেনা কিন্তু তারা তো জুমাতে হাজির হওয়ার স্বভাব লিখতে থাকো জানা যায় হইতে পারে না জানা যায় হওয়ার স্বভাব তার আমল নামায় লিখতে থাকো যত নেকামল সে সুস্থ অবস্থায় করতো তাকে দেখতে থাক এই জন্য বলেন বেশি বেশি করো অসুস্থ হয়ে পড়লে এই সমস্ত মেয়ে কামলের স্বভাব আল্লাহ জারি করে লাভের মধ্যে আছে না মধ্যে আছে লাভের মধ্যে তো আছে যদি কলমা ভিতরে ঢুকে থাকে তো সে দুনিয়ার চেয়ে আখড়াতি অগ্রাধিকার দিকে সেগুলো দুনিয়া দুনিয়াটি কি হবে দুনিয়া এরকমই খুব মজাদার খানা খাইছে লোকমাটা মুখে দিছে এটা গলা পর্যন্ত পৌঁছতে পঁচতে স্বাদ শেষ মজাটা শেষ এরপরে এটা পেটে যাইয়া হজম হইয়া ময়লা হইয়া দুনিয়া এরকম এই জিব্যাটুকু অতিক্রম কত সময় লাগবে টা অতিক্রম করার সঙ্গে সঙ্গে যত মজাদার খানাই হোক সব শেষ দুনিয়াতে এত অল্প সময় জন্য অল্প একটু না ওই যে ভিতরে যদি দিল সুস্থ হয়ে থাকে সে করবো আমার কবর আমার কবর আমার কামত আমাকে কবরে দুনিয়াতে যতদিন বাঁচছি তার চেয়ে অনেক বেশি সময় অনেক লম্বা সময় দীর্ঘ সময় আমাকে কবরে শুয়ে থাকতে হবে কবর কে ঠিক করে সে অসুস্থ অবস্থায় দোয়া করবে আমার বাগান বানাই আর কে আমাদের ময়লা কবরের দা তো যাচ্ছে বেশি পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন হবে কোমর চপটা হয়ে যাবে খানা নাই পানি নেই खड़ा हाबुडुबुबुबुम कारो घम पर कारो घम कारो घम কোমর পর্যন্ত হবে কারো ঘাম তার বুক পর্যন্ত হবে কারো ঘাম তার মুখ পর্যন্ত কেম কেছে এলা কেমতের এই দীর্ঘ সময় কিভাবে আমার কাটবে আল্লাহ রসুল বলছে যে কারোর অতিক্রম করে তুলে আমাদেরকে এই সমস্ত লোকদের মধ্যে সামিল করে দেয় শক্তি না এই হাঁটু শক্তি হবে না তুমি তো আজকের দিনের জন্য দুনিয়াতে স্যার পারতো আমার কাছে দুনিয়াতে তো খালি খাইবা আর হাঁকবা কেমন এডি চাইছটা খাইতাম চাকরি দিতেন একটা ব্যবসা দিতেন কিছু পয়সা দিতেন কয়সা পয়সা ময়দানে পয়সা পয়সা এক হাজির হবে আরে দুনিয়া কে আমাদের ময়দান তো দূরের কথা এই এই দুনিয়া থেকে কবর নামাইতে এক একটা কুটা পয়সা কাছ থেকে কেড়ে লিব বারিক সঙ্গে কর্তা পর্যন্ত কুড়া লাই দিব সোনার দাঁত বাঁধাই ছিল এটাও খুলে লুয়ে দিব সোনার মাটিতে মাথার নিচে বাড়ির সরাইয়ে দিব আর খাটের থেকে নামাইয়া ওই মুরজার খাটে শোয়াই দিব ভাঙ্গা খাটে কিছু লোক ঘর থেকে বিদেয়ে দিব বলে আমরা কবরস্থানে আ কিছু লোক কানে করে কবর বসে পানি না পান করবো আর এই সমস্ত বেকুব লোকেরা কবরের উপরে মোমবাতি জ্বালায় আর কবরের উপরে আগরবাতি জ্বালায় আরে এতই আকল হয়ে গেছে গন্ধত কবরের ভিতরে আগরবাতি জ্বালাইলে ভিতরে জ্বালা অন্ধকার তো ভিতরে আগরবাতি জ্বালাইব কবরের উপরে আগরবাতি জ্বালায় খিলাম তোমার দুনিয়া চিয়া কবরে যাইবো কেমতের মানে একটা সুতার মালিক হইব না একটা সুতার মালিক হইব না কত কাপড় যে সে পড়ছে কেমতের ময়দানে একটা সুতারও সুতাও তার শরীরে থাকবে না যেমন মায়ের পেট থেকে নাঙ্গা পয়দ হয়েছিল এরকম নাঙ্গা কামতের ময়দানে আমার জান হবে না নিজের চিন্তায় ব্যস্ত থাকবে দুনিয়াতে একটু পরেশানি হইলে মা তার বাচ্চাকে ভুলে যায়। وليس لزاناك بساو الله ترى بلين إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تزهل كل مردعات عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد ولكن قيامة الدين بهمكم بو गर्भवती मताल मत देखें नेशा खाया मताल आल्ला कठिन आजबे देखे मताल एरक दिनों सामने आसते খালি রোম ভালো করে দাও রপ ভালো করে দাও এই অসুবিধা দূর করে দাও একজন মহিলা হুজুর হিসাবে হাজির হয়ে বসেছে ইহার আপনি মদিনার লোকদের জন্য দোয়া করছেন আমিও একজন মদিনার মহিলা আমার জন্য দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে এই মির্জি রোগ থেকে মুক্তি দান করে হুজুর রকম সাল্লাস্লাম বললেন যে তুমি এই মির্জি রোগ থেকে মুক্তি নিবা না তুমি জান্ন নিবা দুইটার একটা ওই মহিলা মহিলা আর আমাদের মতন বেড়া পুরুষ না এই জমানার মহিলার কি খবর কেমনে সে একটা আনবো কেমনে সে আনবো কেমনে মনে কর আমার এই বুঝি আর কাম নেই আমরা যে আমার আমরাই এটার জন্য যাই। আমরা মনে করছি আমাদের মহিলারা আমাকে গোলাপান দেখবো আর আমি আর কোন কাম নেই আমাকে কাপড় চাপড় দিব আমাকে এই মহিলার জন্য খবর আছে এই মহিলার জন্য আখেরাত আছে আখেরাত আছে কেমতের দিন আছে এই মহিলার জন্য জানাতের জাহান্নাম খোঁজা তৈরি করছে এই সমস্ত মহিলাদের জন্য কে ফিকির করবো এই সমস্ত মহিলারা কি খাবি আমাদের বাদ রান্না করার জন্য আর আমাদের ঘর জন্য আর এই মহিলার আখেরা ঠিক করো আমাদের জিম্মায়না হইলে খাটাই মারবো খাটায় মারব আমার ঘরের সোফা সেটের জন্য টাকা কামাই কর আমার ঘরে ঘরে খাট পালনের জন্য টাকা কামাই করো আমার অলংকারের জন্য টাকা কামাই করা নিত্য নতুন ডিজাইন বেরিয়েছে অলঙ্কারি অলংকার আমি আর আপনি খাচ্ছে খাচ্ছে বলুন কে যা চাকরি তো এত অলঙ্কার কিনুন যেবো না বিদেশে যাও ওই মহিলাই যাও জামানোর সময় এক ফোটা চোখের পানি পড়ে না খুশিতে দাম স্বামী দশ বছরের জন্য তবলিকে লিম ওনার বিভিসা গাঠে উসকা যেটা বাঁধছিল এটাতে সব করে লেগে গেছে আমরা তাদেরকে যদি আখেরাত না বুঝাই এই মহিলাই আমরা ছাড়বো আমি বেদি দেখছেন এবার মেশিনে যাও ছেলে দেখছেন মায়া ত্যাগ করো তোমার আমার মোহাব্বত চলবে না টাকা রোজগার করে আনো আমার জন্য অলংকার লই চলবো আমার জন্য কাপড় লই চলবো নতুন নতুন ডিজাইনে কাপড় আনতে হইব हमारा करते हुम घर मध्य घर सजानी आनते हुए जोड़ते तेज सामने गाँ कपड़ाई असुस्थ अवस्थाएं हजूर देखते गेस दल सामने पहुंचे तो भर मे आज जीते से अपने बाप भैया देखार जो घरे आसतेमान कपड़ आटर कई शाहबादे की जान बाद घर तर बेटी एम सरस चादर मुबारक भरे दिए दी मा इमार शरीर ढेके शाहबाद जर चो पानी তাদের দিকে খাওয়ান না তাদের কাছে ফাতেমাকে পাঠাইছে বলে যাও ঘরের কাম কাজ তো তোমাকে সবকিছু করতে হয় আর তোমার খাওয়া দাওয়ার অভাবে তোমার শরীর দুর্বল হয়ে গেছে হুজুরের কাছে হুজুরের কাছে অনেক বকরি হয়েছে কিছু হুজুরের কাছ থেকে বকরি আনতে গেছে হুজুর কমসাম বলেন মা তোমাকে আমি যদি চাই পাঁচটা বকরি দিতে পারি সেগুলো দুধ দিয়ে খাইয়া তোমার জীবন ধারণ করবে আর যদি চলমা শিখিয়ে দিতে পারি যেটা আমাকে আপনি আমাকে শিখাই যেটা আমার দুনিয়া আক্রান্ত অপেক্ষায় বলে অংশ মানে তোমার কাছ থেকে তো দুনিয়া আনবার জন্য গেছিলাম আখেরা তুলে এসে গোসা হয় কি আনছ একটা বিয়ে দিয়ে বাপুর বড় ঠেকা টেকছে আমার চাহিদা করতে করতে ওষুধ পড়ে নেই দুনিয়াটাকে বড় মনে করে আর জেলার বললেন তুমি যদি চাও তোমাকে পাঁচ হাজার দিতে আর যদি চাও পাঁচটা প্রয়োজন নাই আপনি আমাকে পাঁচটা কলমা শিখাই ছিল যারা দুনিয়া চগ্রাধিকার ওই মহিলা বলতেছে আমার জন্য আমি এই জন্য খানিক চব্বিক করলে হইব খালি নামাজ পড়লে হইব খালি জজবি হইব আর কি করতো যে দোকানদার সততার সঙ্গে আমানতের দারির সঙ্গে দোকানদারি করে কালকে আমাদের ময়দানে সে নবী সিদ্ধ কাতারে খাড়া হবে এই ব্যবসা কে করতে পারবো যেহারাটা দেখলে মানে ফেরিস্তা ফেরস্তা চেহারা দেখবে কিন্তু মালে বেতন দেয় মালের মধ্যে এমন ওষুধ মিশায় खाइब हे मरब तर कबली जाब नो घर बिल दाल ठीक करी दुनिया किस দুনিয়া ফানি সব ফানা হয়ে যাবে আমিও মরে যাবো আপনিও মরে যাব সবার খোদায় পাক ধ্বংস করে দিব তো যখন দিলের ভিতরে ওই জিনিস ঢুকছে ওই দাওয়াই লাগছে যে আল্লা হাতেই সবকিছু আল্লাহ করবো সবকিছু ঘুরে ঘুরে পিসির দিকে চায় কি মানে আতু ঢেছে আল্লাহর দিকে পিসির দিকে চাই মানে হইলো পিসির দিকে কেউ আইনি দিবার দিকে পিসির দিকে কে দিব আরে দিব তো আল্লাহ কেমনে দিব আল্লাহ জানে একজনের পেশাব করতে বুঝছে হেরে দিচ্ছে আল্লাহরের মাধ্যমে তার স্বর্ণের দিয়ে দিলাম না তো কোথায় ইন্দুরে দিয়ে রুজি দিতে পারে মানুষ লাগবে ঘুরে কি জন্য সেই জন্য মেরে মহাতর যখন ওই দাবাই ঢুকবে দিবে ভিতরে তো আখেরা চক্রাধিকার লাভ করবে ওই মহিলা যে কথা কইছে এই কথা এই সমান কোন পুরুষও কইতে পারবো না মহিলা তো দূরের কথা ওই মহিলা কোন জিনিসই তারা পরামর্শ করছে আমরা তো দিনের বহুত খেত বোত করলাম বহুত শিল্লা দিলাম তিনশিল্লা দিলাম যে এখন নাম ফুটে এবার সময় এসে যে আমি এখন মুরব্বি হয়েছি আমি এখন এ হয়েছি সে হয়েছে মুরব্ব মুরব্বি দায়ের করছে জানি না এটা না আমি তো দিনের খেতমুট করছে খেতমুট করে তাকে মোদিনে মধ্যে আসছে ঘর বাড়ি সব ভেঙে গেছে খেতখামার সব জিরান হয়ে গেছে এগুলি ঠিক করানো দরকার আর মদিনার পান পানির অভাব ছিল আমরা আল্লাহ রসুরের কাছে যাই যা বলি যে আল্লাহ দোয়া করেন আল্লাহ কাছে পানির অভাবটা দূর করে দিবার জন্য একটা নদী হবে আল্লাহ যারা সবকিছু জানে নবীকে জানাই দিছে যে আপনার মদিনার আনসাররা তারা দেশে আপনার কাছে একটা দরখাস্তা তাদেরকে কইবেন এই কথা আসলে যখন এখানে আইসে হুজুর বলেন আল্লাহ তোমরা যা চাইবে তা দিবে না আল্লাহ চাও কি চাইবা যা বড় করছে ফাল পানি পানি কারণ থেকে পেছে দেবে শুধু তারা পানি টানির কথা সব বাদ দিচ্ছে বাদ দিয়ে কয় যে আল্লাহ রসুন আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দেয় মাফ করে দেয় তাদের সন্তানদের মাফ করে দেয় তাদের নাতি পোতাদের মাফ করে দেন তাদের গোলামদেরকে তাদের বিবিকে মাফ করে দেন লম্বা চড়া দোয়া খুশি হয়েছে এরাই হলো তারা যারা আখেরাত কথাটা কইছে মির্গি লোক সারান লাগবো না জান্ন নিব তো মেরে মহাম দোষটা বুঝর্গ যখন ওই জিলের ভিতরে ওই দাবাই ঢুকবে কলমাবালা ইয়া কিল্ল ইয়ার নামাজে খাড়া হবে এই নামাজ এর সঙ্গে এলেন আর এই নামাজের মধ্যে আল্লাহ আর এই নামাজ শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য কোনো রিয়াকারী মানুষ দেখাইবার জন্য আল্লাহকে রাজি করার জন্য আরে মাইসে দেখতেছে সুন্দর করে নামাজ কেউ দেখে না তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলে মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখতেছে ভিতরে ঢুকাও এরপরে দেখ এই নামাজ দিয়া জমির আসমানে কি ঘটে তুমি তো খালি নামাজ দিয়া কি আমিও কই খালি নামাজ দিয়া কি নামাজের ভিতরে পাঁচ গুল্লি ঢুকাও তারপরে দেখো এই নামাজ দিয়ে কি হয় কি ঘটে এই নামাজ পড়ে সেই নামাজ পড়বিয়ার এই সমস্ত যে মাটি সাটি সে আমি তো জান্নার চাই আমি তো আখেরা চাই সামনে দুনিয়া কিছু না বড় লোক খাওয়ানের ভালা ভালা খাওয়ানের ভালা না না এইসব কাজে সময় ব্যয় করার প্রয়োজন নেই আমি তো আমার আখরাত বাড়াবার জন্য সময় ব্যয় করব আল্লাহ রাস্তায় চলো এক এক কদমে সাতশো নেই সাতশো গুনামা আর দরজা বুল্দ হক রাস্তায় চলো এক টাকা খরচ করবে আরে রিক্সাওয়ালাও এক টাকা খরচ করতে টাকা খরচ করবে সাত লাখের নেবে একবার শুভানন্না ঊনপঞ্চাশ কোটি শুভান বরাবর দিচ্ছে সময় যদি দুনিয়ার জিন্দি লাগাইতে হয় তো এই খোদার দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায় এই কলমা দিবে মধ্যে ঢুকে কলমাকে সুস্থ দিলকে সুস্থ করে দেখ এইটার জন্য আল্লাহর আসতে চল কলমা দিবে মধ্যে ঢুকবে আমার দিলে কলমা ঢুকে সারা দুনিয়ার মানুষের দিনে মোহাম্মতের দিনে এই কলমা ঢুকে যাক দুনিয়ার নিয়ম হইল যে জিনিসের জন্য মেহনত চলবে সেই জিনিস দুনিয়াতে চালু থাকবে আর যেটার মেহনত বন্ধ হয়ে যাবে এটা কোম্পানি যখন এটার পিছনে মেহনত ছেড়ে দিছে তো বাজারে এটা হাস করে না ঋণ চলবো কলমা চলবো আখেরাত বুঝে আ खोदार्यवहार रोजगार लाइने सठीक चला जा सब दुनिया के कायम हो जाए দুনিয়া শান্তিতে ভরে যাবে অনেক জিজ্ঞাসা করতেছেন রাস্তায় লোকদেরকে কেমন দেখলাম মমিন রাস্তায় লোকদেরকে এত দীর্ঘপথ আসছি রাস্তায় তো কোনো জায়গায় থামতে হইছে বাড়িতে উঠতে হইছে যে বাড়িতেই উঠছি মনে মানে এমন খাতির এমন যত্ন এমন আপ্যায়ন মেয়ের পর দোস আজ আছে আরে মে দেখা দে ওই যে ওইখানে আছে যান খাওয়ানো পাইবেন ঠাকুরের জায়গাও পাইবেন আমার ঘরে খাওয়ানো নাই আমার ঘরে থাকুন আরে মুসলমান দেশে আবার হোটেল লাগালে মুসলমানের ঘরই হলো মুসলমানের ঘরই হলো আমার যে আসে বাইরে থেকে আইছে বেচারা মুসাফির মানুষ আরে আমার ঘরে খানাতে ঠাকুর আমার ঘরে বিছনা কেন হল চিন্তা করেন কেউ চিন্তা করেন আল্লাহ করেছে এই সমস্ত কথা শুনো আর এই সমস্ত কথার উঠার জন্য মেহনত করো তো এর আছেননি আপনারা মানে ইনশাল্লাহ মানে আল্লাহ নাকি এবার অর্থ আল্লাহ কথা শুনেছি আর কি আল্লাহ আল্লাহ না যাবে কেউ দেখতে যদি আল্লাহ কারো সম্পর্কে চায় যে সে আল্লাহ রাস্তায় যাক তার সৌভাগ্য না আপনারা সবে হ্যাঁ সে সামনে কজন পিছের লোক যারা আছে ওনারা তো কিছু কয়না কি হইলো আপনারা পিসের লোকেরা শুনতে পান নাই আপনারা দেখবেন আল্লাহ আল্লাহ রাস্তায় বেরিয়ে আল্লাহ দিনের ভিতরে কলমা যদি ঢুকে দেয় দিলের চাহাদ বদলাই দেব দিলের চাহিদা বদলাই দেবো খালি খাই খাই কাল জেলের চাহিদা এরকম হয়ে যাবে আমার কবর ঠিক হয়ে যায় আমার কেমন ঠিক হয়ে যায় এইটাই বি একটাই এই দুনিয়ার জিন্দগিটা আমাকে আখেরত বানাইবার জন্য আমি কলমা দিয়া আমল দিয়া আমার আখেরতাম একবার যে একবার জন্য যতক্ষণ শ্বাস আসে ততক্ষণ আশাও আছে নাকি এই কামের জন্যই আল্লাহ আমাদেরকে দিচ্ছিলেন আমরা যদি এই কামের মধ্যে যাই আল্লাহ আবার কামে লাগো তোমার দুনিয়া আমি বানাই নিব তুমি যত বানাইতে তত বেড়া ছাড়া লাগাই বলা তোমার দুনিয়া আমি বানায় দিব কোধান সংসার কোথায় ঠিক করে দিবে যদি আমরা আল্লাহর কামে লেগে যাই আল্লাহর বয়দা আল্লাহ তার কালামের মধ্যে বলছে আমার মুখে কয় আপনার মুখে কয় নেই আল্লাহ তারা নিজে তার কালামের মধ্যে বলছে যদি তোমরা আমার সাহায্য লাগো আমি তোমাদের সাহায্যে কোন সন্দেহ নাই আমি আল্লাহর কামে লাগলে আল্লাহ আমার কাম বানাই আল্লাহ আমার কাম ঠিক করে দিচ্ছি তো এর আসেন তো সবাই করে দেখি নিজের জায়গায় খাড়াই যান আর কেউ উঠেন না সবাই বসেন আরে ভাই না বয়ে বয়ে চিন্তা করেন আনা দিলে তার চিন্তা করার সুযোগ নেই জায়গা দেখবেন না চিন্তা করবেন শেষে কোন গাধার মধ্যে পরে ওপর লাগবে আসতে আসতে চিন্তা করেন বয়ে চিন্তা করে সবে পয়সা চিন্তা করে আর যার দিনের মধ্যে এসে যায় খাড়াই যায় বলে ভাই আমি তৈর আছি জামাত বন্দি হন এখন পর্যন্ত এরকম কে কে আছেন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য আজকের দিন আজকে রায় শেষ রাজ্য খাড়াই যায়